মিলতে ইব্রাহিম সম্পর্কে উস্তাজ আহমদ নদভির আলোচনা এটাই নদীবদক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকা শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজাউলামুরু কুল্লু আ্লানিয়াতুহু ওয়া সিররুহু ফাহলুল আনতা তুহমাদ ওয়া আহলুন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 মহান আল্লাহ তালা আমাদেরকে কোরআনের একাধিক জায়গায় আদেশ করেছেন আমরা যাতে মিল্লাতে এব্রাহিমের অনুসরণ করি অনুসরণ করি এব্রাহিম করিম আলীতালামের মিল্লাতের দিনের অনুসরণ করি যেমন আল্লাহআ বলছেন মিল্ল ইব্রাহিমা তোমরা এব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো যে ছিল একনিষ্ঠ এমনিভাবে আল্লাহ তালা অপরাতে বলেন সুম্মা ও হাইনা ইলেকা আনিতাবি আমিল্লতা এব্রাহিম আর আমি আপনার কাছে আদেশ দিয়েছি আদেশ পৌঁছেছি যাতে আপনি এব্রাহিমের মিল্লাতের এব্রাহিমের আদর্শের এব্রাহিমের দিনের অনুসরণ করেন যেমন আল্লাহ তালা অপরায়েতে বলছেন অমাইয়ের কবু আব্রাহিম ইল্লামাংসাফিয়া নফসা নির্বোধ ছাড়া এব্রাহিম আলহিস আসসালামের মিল্ল থেকে আর কেউ মুখ ফিরিয়ে নিতে পারে না যার অনুসরণ করতে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিচ্ছেন যাতে এব্রাহিম যে অনুসরণ করবে না সে নির্বোধ প্রমাণিত হবে আমরা মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত কিন্তু আমাদেরকে আদেশ দিচ্ছেন যাতে আমরা মিল্ল এবারিমের অনুসরণ করি এব্রাহিম আলী সাল্লা তুয়া মিল্ল হচ্ছে খালেস তাওহদ একনিষ্ঠ তাওহিদ আল্লাহর সাথে আর কাউকে শরিক না করা এবং তাওহীদ বিরোধী শিরেকের উপাসনাকারী বিরুদ্ধে প্রকাশ্য দ্রোহ ঘোষণা প্রকাশ্য যুদ্ধ ঘোষণা প্রকাশ্য শত্রুতা পোষণ করা এটাই হচ্ছে মিল্লাতে ব্রাহিম এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিচ্ছেন আমরা যাতে মিল্লাতে ব্রাহিমের অনুসরণ করি মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدى بيننا وبينكم العداوة والبغضى أبدا حتى تؤمنوا بالله وحده قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه তার জন্য উত্তম আদর্শ কোন ক্ষেত্রে ইদকিহিম যখন সে তার সম্প্রদায়কে বলেছিল আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিচ্ছি তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই এবং আল্লাহ করছি আমরা তোমাদেরকে মানি না না বিকুম আমরা তোমাদেরকে অস্বীকার করছি আমরা তোমাদেরকে মানি না অবাদা না চিরদিনের জন্য शत्रुता प्रकाशता जतना तुम्हरा एक अल्लाहर फूर्ति ईमान आन इब्राहिम आलिलम ए सहबीरा तर अनुसारी से सम्प्रदायर আমরা তোমাদেরকে মানি না আজ থেকে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে প্রকাশ্য এবং অভ্যন্তরীণ শত্রুতা প্রকাশ আলি সাল্লাম বলতে ছিলেন কোরআনের মধ্যে এসেছে কিভাবে আমি তোমরা আল্লাহর সাথে যাদেরকে শরিক করো তাদেরকে ভয় পাবো অথচ তোমরা আল্লাহর সাথে শরিক করতে ভয় পাও না অথচ তোমাদের এর পক্ষে আল্লা তালা কোনো দলিল কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তো মিল্লাতে বহীন হচ্ছে একনিষ্ঠ তৌহিদ এবং তৌহিদ বিরোধী মুশ্রিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ্য শত্রুতা ঘোষণা আহ্বান করেছেন একইভাবে তিনি ওই সমস্ত মুসিকদের এবং মুর্শিকদের অনুসারী বাতিল এলাহাদের দোষ ত্রুটি বর্ণনা করেছে তাদের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে মানুষকে বুঝিয়েছে शुदुम्रल्लातर दिखे आह्वान कर लीडर एकत्रित हलो त परामर्श कर रसुल्ल आर सल्लम के नहीं तीहम्मद शाम আবাদানা ফর জামায়াতানা সে আমাদের পূর্বদেরকে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে এমত অবস্থায় কামাজত্বরে উপস্থিত হলেন তিনি হাজরা আসাদকে চুম্বন করলেন অতঃপর তহফ করতেছিলেন তহফ করার সময় যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল তখন তারা রাসুল্লাহ সাল্লামের কথা নিয়ে তাকে ব্যঙ্গ করছিল প্রথমবার রাসল্লাহ সাল্লাম তো করলেন তারা ব্যঙ্গ করলো দ্বিতীয়বার তো করলেন তারা ব্যঙ্গ করলো তৃতীয়বার তো করলেন তারা ব্যঙ্গ করল তখন রাসুল্লাহ সালি বললেন রাখোরা তোমরা শুনে রাখো ওই সত্তার সফল যার হাতে আমার প্রাণ আমি তোমাদেরকে জবেহ করার জন্য এসেছি আমি সামনে দিলেন অতঃপর দ্বিতীয় দিন রাসুল্লাহ সাল আলী সাল্লাম যথারীতি তফ করতেছিলেন মক্কার মুরে একত্রিত হয়েছে রাসুল্লাহ সাল আলি সাল্লামকে দেখে তারা একত্রিত হয়ে রাসুল্লাহ সালি সাল্লামের উপর যেন হামলে পড়ল তারা বলতেছিল আংতাল্লাদি তাকুল কাদা ওয়া কাদা তুমি কি আমাদের প্রভুদেরকে আমাদের ইলাহদেরকে এমন এমন এমন এমন বলো আমাদের দিনের ব্যাপারে এমন এমন বলো রাসুল্লাহ সাল আলি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন না আমলাল্লা দিয়া কলুদ আলিক হ্যাঁ আমি এগুলো বলি না আমা কৌলুদ আলিক रसुल्ला गला के पेचिए धरल रसुल्लाह सल्लाह सल्लम श्वास निश्वास बंदते দৌড়ে রাসুল্লাহ আলিসের কাছে এসে বলতে ছিলেন্লাহ তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার ছিল আর বলছিল তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করবে যে বলে আমার রবাল্লাহ এটাই ছিল্মিমের অনুসরণ করুন আপনি আপনাদের রবের পক্ষ থেকে সত্য বলুন যে চাই ইমান আর যে চাই ইমান না আনুক কুফুরি করুক تو ملت ابراہیم এর নাম নয় যে হক কে ছেড়ে দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশদ্দুন্নাসি বালানা লামবিয়া ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ فِي دِينِهِ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةً اُبْتُلِيَ عَلَى যত বেশি অনুকরণ করেছে যার মানহাজ আম্বিয়াদের মানহাজের যত নিকটে ছিল তার বিপদ তত বেশি হয়েছে রজুল আল্লাহ মানুষকে পরীক্ষা করা হয় তার দিনদারিতার পরিমাপ অনুযায়ী যদি তার দিনের মাঝে থাকে কঠোর দিনের ক্ষেত্রে যদি সে হয় কঠোর পন্থী ইস্তাদু তার বিপদ বেড়ে যায় আর তার দিনের মাঝে যদি থাকে নরমপন্থী হয় কুবুতুলি দিনি তার দিনদারিতা যতটুকু তার পরীক্ষাও ততটুকু সাল আলি হুসাল্লাম বলেন আলিয়া সাল্লামের পুরো সিরত দেখেন মক্কার তেরো বছর দুর্বল অবস্থা কোনো কিছু করার শক্তি নেই খবর আসে যে বেলা লদিয়াল আনহুকে সেই মরু চত্বরের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে হচ্ছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলার কিছুই ছিল না শুধু তিনি বলতেছিলেন সবরান ইয়া আল ইয়াসির হেসিরের পরিবার তোমরা ধৈর্য ধরো কেননা তোমাদের জন্য রয়েছে জান্নাত জান্লা লিকুল্লি, নবীন আবু মিনাল মুজরিমিন একইভাবে অনুরূপ ভাবে মুজরিমরা অপরাধীরা প্রত্যেক নবীর শত্রু ছিল সুতরাং কেউ যদি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের জান ও মালের ক্ষেত্রে এবং অবশ্যই অবশ্যই তোমরা আহলে কিতাবদের থেকে এবং মুসরিকদের থেকে অনেক কষ্টদায়ক বিষয় শুনতে পাবে সুতরাং কেউ যদি আম্বিয়া আলি হিমু সালামের দিনের সঠিক অনুসারী হয় তাহলে তাদের উপরও সেই বিপদ নেমে আসবে যে বিপদ নেমে এসেছিল আম্বিয়া আলি হিমুসাল্লাগণের উপর আল্লা ইবনুল কয়িম রাহিমাহুল্লাহ আম্বিয়া আলি হিমুসাল্লা সিরতটাকে কয়েকটি লাইনে সুন্দর ভাবে নিয়ে এসেছেন তিনি বলছেন قال ابي ثبيث بني بعسنين وانشر بالمنشار زكريا وذبح السيد الحسور يحيى وقاصد الضر ايوب وساد على المقدار بكاء داوود وسار مع الوحش عيسى وعالج الفقراء وانوار الاداء محمد تزها انت باللهو واللعب يا مخنث العز وهدربال انقلب الوديكري اين انت কোথায় घुरछ की आगुने निक्षेपल दबे कर অনেক কষ্টের মুখোমুখি হয়েছে নানা ধরনের কষ্ট দুঃখ দুর্দশা অভাব গ্রাস করেছে মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করে আম্বি আলি ইসালাতামগণের সিরাতের অনুসরণ করে তাহলে বিপদ নেমে আসবে মসিবত নেমে আসবে এই বিপদ এবং মসিবতের সময় যদি সে ধৈর্য ধরতে পারে টিকে থাকতে পারে হকের ক্ষেত্রে একটু ছাড় না দেয় তাহলে সে সফল হবে আর যদি হকের ক্ষেত্রে ছাড় দিয়ে দেয় পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য নিজের যান রক্ষার জন্য নিজের মাল রক্ষার জন্য নিজের সম্পদ অর্থ সবকিছু রক্ষার জন্য দিনের ক্ষেত্রে ছাড় দেয় তাহলে সেটা সফলতা নয় সেটা বিফল আল্লাহ তালা বলেন অমির আনা সিমাই কিছু মানুষ আছে তারা বলে আমরা ইমান এনেছি যখন আল্লাহর তো ভাই বিপদ আসতে আমাদেরকে টিকে থাকতে হবে হকের উপর হকের ক্ষেত্রে ছাড় দেয়া যাবে না এই মানুষের শাস্তিকে এই তাওয়ার শাস্তিকে আল্লাহর শাস্তির ন্যায় বানানো যাবে না যদি আমরা এই বিপদ মুসিবত দেখে হকের ক্ষেত্রে ছাড় দিয়ে দেই তাহলে আমরা বিফল হলাম সফলতা এটার নাম নয় সফলতা হচ্ছে ঘটনা জানি সেই সম্প্রদায়কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল শুধুমাত্র ইমান আনার জন্য এ কথা বলার জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি একজন একজন করে আসছিল ইমানের উপর অটল ছিল আগুনে নিক্ষেপ করা হচ্ছিল একজন করে আসছিল ইমানের উপর অটল ছিল আগুনে নিক্ষেপ করা হচ্ছিল এভাবে শেষে একজন মা আসলো যার ছিল একজন সন্তান খুব ছোট্ট একটা সন্তান কথা বলতে পারে না পিচ্ছে এক সন্তান মা নিজে আগুনে যাবে এজন্য তার কোনো আক্ষেপ ছিল না কিন্তু সন্তানের মুখের দিকে যে কষ্ট হচ্ছিল যে এই বাচ্চাটাকে আগুনে চলবে সে একটু ইতস্ততা বোধ করছিল এ সময় সে বাচ্চা যে কথা বলতে পারে না তার মুখ খুলে যায় সে কেননা আপনি হকের উপর আছেন যদি হকের উপর থেকে আগুনে যেতে হয় সেটার নামে সফলতা আপনি ধৈর্য ধরুন কেননা আপনি হকের উপর ভাই আপনি ধৈর্য ধরুন কেননা আপনি হকের উপর আছেন এটার নামই হচ্ছে সফলতা